السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعينا ما بعد فيو <تصفيق> درشوك وصروتا باية ونرى ونو شماير ما تو امر آبار وقتنا در شامن اوپستي تهيشي وچو مادمك ستاري رجونا جوئي تو آكيد شنکران تو اكيشو علوشونا نيه آج كير جا তার হিসাব নিকাশ হবে এবং তাকে সেই হিসাব অনুযায়ী যদি সে ভালো কাজ করে থাকে তাহলে পুরস্কার হিসেবে সে জান্নাত পাবে আর যদি সে অপকর্ম করে থাকে শরীর বিরোধী কাজে লিপ্ত হয়ে থাকে তাহলে শাস্তি পাওয়ার জন্য তাকে জান্নাতে নিক্ষিপ্ত করা হবে প্রথমত আমরা এই সংক্রান্ত কথা বলতে গিয়ে যেটা জানতে হবে সেটা হচ্ছে হিসাব এবং প্রতিদান এটা বলতে কি বোঝানো হচ্ছে এটা বলতে সাধারণত বোঝানো হচ্ছে যে একজন ব্যক্তিকে আল্লাহর সামনে অবশ্যই দাঁড়াতে হবে এবং পাশাপাশি তার সামনে তার ভালো কাজ এবং খারাপ কাজ তার সামনে উপস্থাপন করা হবে এবং সেটার ভিত্তিতে তার হিসাব হবে এবং সে ভিত্তিতেই তাকে প্রতিদান দেয়া হবে একজন মুমিন সে তার ডান হাতে সে পেয়ে যাবে এবং একজন কাফের তার হাতকে মরিয়ে সে বাম হাত দিয়ে তার পিছন থেকে তার আমল নামা গ্রহণ করবে হ্যাঁ আল্লাহ শাহু সুরানের একশো ষাট নম্বর আয়তের মধ্যে বলেন আল্লাহ বলেন যে ব্যক্তি কোন ভালো কিছু নিয়ে আসবে মানে ভালো আমল নিয়ে আসবে হ্যাঁ তখন তাকে এর দশ গুণ দেওয়া হবে প্রতিদান হিসেবে এবং তাদের প্রতি কোনো জলম করা হবে না হম তেমন ভাবে তেমনি ভাবে আল্লাহ অন্য আরেকটি জায়গার মধ্যে যেটা আমরা দেখতে পাই সুর শেখের সাত থেকে বারো নম্বর আয়তের মধ্যে الله جل شان والين فامن من اوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا سيرا وينقلب الى اهله مسرورا وامن من اوتي كتابه وراء مخذ فسوف يدعو ثبورا ويصلى তার আমল নামার ডান হাতে দেওয়া হবে তার হিসাব খুবই সহজ হবে এবং সে নিজের ফ্যামিলির কাছে পরিবারের কাছে খুব সন্তুষ্ট চিত্তে হাসি খুশি মনে সে ফেরত যাবে এবং যার কিতাব বা আমল নামা তার পেছন থেকে দেওয়া হবে তখন সে ধ্বংসকে আহ্বান করবে যাহায় যদি আমি ধ্বংস হয়ে যেতাম ওয়াই আসলা এবং সে জাহান নামে নিক্ষিপ্ত হবে জাহান নামে দগ্ধ হবে এটা আছে আপনার प्रतिदान संक्रांत कथा एवं प्रत्येक मानुष की तरह दुनिया ते को रचे, के जो अमल करके जिज्ञासित होते आल्ला এই সম্পর্কে সুর ছয় থেকে সাত নম্বর আল্লাহ বলেন যে আমি অবশ্যই প্রশ্ন করবো ওদেরকে ও জিজ্ঞাসা করবেন এবং এরকম যাদের কাছে রসুলদেরকে পাঠানো হয়েছে তাদেরকেও জিজ্ঞাসিত হ্যাঁ হতে হবে এবং জিজ্ঞাসা করবেন ফারানা উসাল আলি হিম আল্লাহ বলেন যে আমার জ্ঞান অনুসারে প্রত্যেককে তার আমল জানিয়ে দেওয়া হবে আমি কখনো বলেন যে কোন মানুষ তার দু কদমকে সামনে নিতে পারবে না কেমতের দিবসে যতক্ষণ পর্যন্ত তাকে প্রশ্ন না করা হবে এই চারটি প্রশ্ন বা পাঁচটি যেটাই বলুন না কেন প্রথম নম্বর তাকে প্রশ্ন করা হবে তার জীবনকে সে কিভাবে নিঃশ্বাস করে দিয়েছে এবং তার জ্ঞান সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে সেই জ্ঞান অনুযায়ী কিনা এবং তার সম্পদ সম্পর্কে দুটি প্রশ্ন তা কামিয়েছে এবং কিভাবে খরচ করেছে এবং তাকে সর্বশেষ প্রশ্ন করা হবে যে তার শরীরকে সে কিভাবে কাজে লাগিয়েছে হম তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তাকে অবশ্যই দিতে হবে এবং প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তিকে হম সেই তাকে যে নামত দেওয়া হয়েছে যে নামত সে ভোগ করেছে সেইগুলো সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে এবং যেই আপনার ওয়াদা অঙ্গীকার সে করে সেগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং প্রত্যেকে তার শ্রবণে জিজ্ঞাসা করা হবে এবং তার দৃষ্টি শক্তি জিজ্ঞাসা করা হবে এবং তার শক্তি সম্পর্কে হবে এগুলো আপনার জিজ্ঞাসার বিষয় এবং সর্বপ্রথম আল্লাহর যে অধিকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে সালাত নামাজ এবং মানুষের অধিকার সম্পর্কে খুবই উৎসাহী তাদের সতর্ক হওয়া উচিত হম এরকম ভাবে আরো অনেক হাদিস আছে এই সম্পর্কে এরকম ভাবে আপনার যখন হিসাব করতে যাবেন আল্লাহ শানহ তখন প্রত্যেক মানুষ অঙ্গ তার কর্ম সম্পর্কে সাক্ষ সাক্ষ্য দেবে আল্লাহ আল্লাহ বলেন আজ তাদের মুখের উপর মোহর মেরে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে তাদের মুখকে এবং তাদের হাত কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দিবে হ্যাঁ তারা যেই উপার্জন গুলো করেছে যে কাজগুলো করেছে এই অঙ্গ দিয়ে সেগুলোর ব্যাপারে সাক্ষী দিবে পা সাক্ষী দিবে সে কি কাজ করেছে আরেকটা বিষয় আপনার পরকাল সম্পর্কে জানতে গিয়ে জানতে হয় সেটা হচ্ছে হাউস হাউস কৌশল সম্পর্কে এই হাউস সম্পর্কে জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে হাসুরের মাঠে একটা হাউস থাকবে তার মধ্যে খন্ড নম্বর এগারো পৃষ্ঠা নম্বর চারশত আহ চৌষট্টি এটা ফাথল বাড়ির হিসাব এরকম ভাবে আপনার হাদিস নম্বর ছয়শ ছয় হাজার পাঁচশত আশি হম এবং মুসলিম সাহিবের খন্ড নম্বর ৪ পৃষ্ঠা নম্বর আঠারোশো বলেন যে আমার যে হাউজ এটার আপনার পরিমান কতটুকু এটার পরিমাপ হ্যাঁ দৈর্ঘ্য প্রস্তব সেটা দেখানোর জন্য বলছে যে তার পরিমাপ হবে যে আইলা এবং যে এবং এরকম আইলা এই মাছখানে যে এত তার হবে এবং সেখানে থাকবে যে যেগুলো আকাশের নক্ষত্র সমপরিমাণ পরিমাণ আকাশের নক্ষত্র কেউ আল্লাহ ছাড়া গনে শেষ করতে পারবেন না হম সুতরাং আপনার যে হাউজে কাউসারের যে পানি পান করা হবে সেগুলোর পেয়ালাও আপনার গনে শেষ করা যাবে না এরকম ভাবে রসুল আকুল ইসলাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যেটা আমরা বুকারির মধ্যে পেয়ে যাই হাদিস নম্বর আপনার খন্ড নম্বর এগারো নম্বর এটা ফাতুল এবং হাদিস নম্বর ছয় হাজার যে আমি তোমাদের অগ্রবর্তী হব হাউজে হাউজের পানি পান করার ক্ষেত্রে হাউজে কাউসের পানি যখন পান করাবেন সবার আগে সবার আগে তিনি সেখানে উপস্থিত হবেন এবং বিশেষ করে এবং সেটা হচ্ছে সম্মানজনক একটা অবস্থান হ্যাঁ সেইখানে যারা পানি পান করতে পারবে তারা সম্মানিত ব্যক্তিবর্গ এবং জান্নাতের যে পানি আছে সেখান থেকে এখানে পানি সাপ্লাই দেওয়া হবে বিশেষ করে কাউসের আপনার যে নদী আছে নামক সেখান থেকে পানি দেওয়া হবে এখানে হাউজের মধ্যে এবং সেটা হবে দুধের চাইতে আরো বেশি এবং আপনার বেশি ঠান্ডা বরফের চাইতে ঠান্ডা হবে এবং এরকমভাবে মধুর চাইতে সুমিষ্ট হবে এবং মেস কাম্বারের চাইতে সুগন্ধিময় হবে হম এবং সেটা অনেক বিশাল পরিধির মানে হবে বিশাল আকারের এবং প্রত্যেক ষ্ণাট তো হবে না হুম এই হচ্ছে হাউজে কৌশল সম্পর্কে কথা এখন আসবে আমাদের সামনে মিজান সম্পর্কে পাল্লা সম্পর্কে যেই পাল্লা দিয়ে মানুষের আমল মাপা হবে সেই যে পাল্লা এই পাল্লা দিয়ে মানুষ যত ভালো খারাপ আমল করেছে সেগুলো এবং একজন যে পাল্লা খুবই হালকা হবে এবং হালকা হওয়ার কারণে তাকে জাহ্নামে যেতে হবে আল্লাহ শানহু সুরা আর ছয় থেকে এগারো নম্বর আয়ত্যে বলেন যে ব্যক্তির পাল্লা ভারী হবে সে আপনার উম জীবন জীবনযাপন করবে সন্তুষ্ট চিত্তে সে জীবন যাপন করতে পারবে আর যে ব্যক্তির পাল্লা হালকা হবে তার আপনার গন্তব্য হবে হাউয়া সেটা হচ্ছে উত্তপ্ত অগ্নিকুণ্ড আহ নাম হচ্ছে হাওয়া হ্যাঁ আমল নামা যদি কম হয় এবং খারাপ আমল যদি বেশি হয় তখন হাওয়া নামক জাহান নামে নিক্ষিপ্ত হতে আল্লা বলেন যে আমি পাল্লা কে স্থাপন করবো যেটা কেউ যদি কোনো অমল করে থাকে সেটা আমি সেদিন নিয়ে আসব ওয়েফা বিনা হাস বিন এবং হিসাবকারী হিসেবে আমি যথেষ্ট আর কোনো কিছু লাগবে না হ্যাঁ এবং এই যে পাল্লা এই পাল্লার দুটা এই দুটো থাকবে হুম আপনার দাঁড়িয়ে পাল্লার যেরকম আমরা দাঁড়িয়ে পাল্লা দেখতে পাই এবং সেই পাল্লার মাধ্যমে মানুষের আমল মাপা হবে মানুষের আমল নামাকেও মাপা হবে এবং ব্যক্তিকেও মাপা হবে সবকিছুই মাপা হবে এবং সুন্নতের হাদিসের মধ্যে আমরা যেটা দেখতে পাই বিশেষ করে এমন কিছু আমল যেগুলা আপনার এই পাল্লাকে ভারী করবে তার মধ্যে একটা হচ্ছে ভালো চরিত্র বলেন যে হাদিসটা আমরা তিরমিজির মধ্যে পেয়ে যাই খন্ড নম্বর চার পৃষ্ঠ নম্বর তিনশো হাদিস নম্বর দুই হাজার তিন সেখানে রসুল আক্রমশ বলেন যে মিজানের মধ্যে যেই জিনিস রাখা হবে সেই জিনিস আপনার কখনো ভালো চরিত্রের চাইতে ওজন আর হবে না ভারী হবে না ভালো চরিত্রে সেই দিনে সব চাইতে ভারী হবে এবং একজন ভালো চরিত্রের অধিকারী ব্যক্তি এই ভালো চরিত্রের মাধ্যমে একজন মানুষ যে আপনার সবসময় রোজা রাখছে নফল রোজা সব সময় আপনার নফল নামাজ পড়ছে তার সমপর্যায় পৌঁছে যেতে পারে তাইলে ভালো চরিত্র ধারণ করা আমাদের অবশ্যই কর্তব্য অন্য আরেকটি হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে হাদিসটা আমরা বোখারের মধ্যে পেয়ে যাই যাই হোক রসুল আকাম বলছেন যে আপনার সেগুলো খুবই ভারী হবে সেটা হচ্ছে এটা আমরা পড়ার চেষ্টা করব যেটা আমাদের পাল্লা ভারী করবে হম পরকাল সম্পর্কে আলোচনার সমন্বয় করে হোক আমরা পুল বলি যেটাকে বাংলাতে দুইটা মিলে পোলসেরাত এই যে আপনার পোলসেরাত যেটাকে আমরা বলি সেটা হচ্ছে একটা পুল যেটা আপনার জাহান নামের উপরে আপনার এরকম দেওয়া হবে যে হাদিস বোকারের মধ্যে তেরো নম্বর খন্ড হ্যাঁ পৃষ্ঠা নম্বর চারশো দু উনিশ পাতুল বাড়ি হিসেবে হাদিস নম্বর সাত সেখানে আমরা দেখতে পাই রসুল বলেন ওয়াইউদ্রা বসে রাহুবাই জাহান নাম রসুল বলেন সেই দিন জাহান্ন উপরে ভাগে আপনার এই পুলসরাত প্রতিস্থাপন করা হবে এবং তখন আমি এবং আমার উম্মার অন্য আরেকটি বন্যায় এসেছে যেটা আমরা দেখতে পাই বোখারের মধ্যে তেরো নম্বর খন্ড পৃষ্ঠা নম্বর হচ্ছে চারশো তে বাড়ি হিসেবে হাদিস নম্বর চার এবং মুসলিমের মধ্যে খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো হ্যাঁ রসুল বলছেন যে মোমিনরা সেই দিন অতিক্রম করবে যেমন চোখের পলকের মতো এবং কেউ বিজলের মতো কেউ আপনার বাতাসের এবং কেউ আসে পাখের এবং কেউ আসে আপনার দ্রুত গ্রামে ঘোড়া এবং ওটের গতিতে এবং তাদের অবস্থা কি হবে তিন প্রকার হবে যে কেউ আসে নাজাত পেয়ে যাবে সেই সে কোনো ক্ষত বিক্ষুব্ধ হবে না এবং আরেক দল আছে মখদুস মুরসাল যারা ক্ষত বিক্ষত হয়ে তারা নিষ্কৃতি পেয়ে যাবে তে আপনার ট্রেনে নিক্ষেপ্ত করা হবে এবং সেই দিন আপনার মোমিনদেরকে তাদের আমল অনুযায়ী আলো দেওয়া হবে সেই যেন সেই আলোতে এই পুলসেরাত অতিক্রম করতে পারে এই যে পুলসের উপর অবস্থান করা পুলসুরাত অতিক্রম করে যাওয়া সেটা হচ্ছে মোমেনদের জন্য যেটা আল্লাহ কুরআদের মধ্যে বলেছেন যে মোমেনদের জাহান নামে যেতে হবে সেই জাহান নামে যাওয়ার যে কথা সেটা মানে এই আল্লাহ ছুড়া মারিয়া একাত্তর নম্বর আয়তের মধ্যে বলেন আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককে জাহান নামে যেতে হবে तुम्हारतिपर ए चर सिद्धान भूल একবারে চূড়ান্ত সিদ্ধান্ত বলেন অপরাধীদেরকে আমি হাঁকিয়ে নিবো জাহান্নামের দিকে সুতরাং জাহান নামের দিকে হাঁকিয়ে নেওয়া মানে সেইখানে তাদেরকে আপনার থাকতে দেওয়া হবে নিক্ষিপ্ত করা হবে এটা হচ্ছে আমাদের হিসাব ও প্রতিদান সম্পর্কীয় কথা আল্লাহ শানু এগুলাকে বুঝে সেই তিতে আমল করে আমাদের আমল নামাকে ভারী করার অবশ্যই চেষ্টা করতে হবে হ্যাঁ আল্লাহর শানু যেন আমাদের আমল নামা ন্যাকের আমল নামা ভারী হয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি সেই তভিজ্ঞ আমাদেরকে দিয়ে দেন ওসল্লাহ আল্লাহম আজমাইন